মানবতা সমাধান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 যে তিনি একটি এমন কাপড় কিনেছিলেন যে কাপড়ে কি ছিল ছবি ছিল বা রসুল্লাহ দেখলেন তাতে ছবি আছে ওই যে পর্দা অনেক সময় টাঙ্গানো থাকে পর্দাতে ছবি আছে বা পর্দাতে ছবি আছে বিচরণশীল প্রাণীর ছবি আছে রসুল্লাহ সালাম দরজায় দাঁড়ালেন ফালামিয়াদ খোল তিনি বাড়িতে প্রবেশ করলেন না ফা কারাহিয়া। আয়েশা বলছেন তো আমি দেখলাম তিনি যেন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 قال رسول الله صلى الله عليه وسلم ما بالو هذه النمرقى قالت فقلت اشترائتوها لك لتقعد عليها رجل النمرقى غدير متو تحس دي بوشت جننو تاري اوپره چوبی تحس دي بوشت الامی تو اپنا جننو کنه چھی جاتا قرار اپنی تحس دي تو رسول الله صلى الله عليه وسلم بولن انا صحاب هاذه السور يوازبون يوم القیامة ای جل چوبی بانی اچھے ای چوبی نرمتا قل قیامو تر دنے شاب تھے کہ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 ইন কোন বৈঠকে হবে কুকুরের মূল্য নিতে নিষেধ করেছেন আর বেশি দাসীকে বেশিতে খাটিয়ে তার উপার্জন নিতে নিষেধ করেছেন আর ল সীমাত দেখেছেন অনেক জায়গাতে যারা করে তাদেরকে অভিশাপ করেছেন এবং যারা করে দেয় বিউটি পার্লার না বিউটি পার্লারের কাজ অনেক আছে বিউটি পার্লারের কাজ অনেক কাজ হচ্ছে হারাম যেমন এই উলকি করা হারাম ভুরু চেঁচে দেওয়া হারাম এই হারাম কাজ করে উপার্জন করে হারাম সেলুন খুলে দাড়ি চাঁচা এটাও একটা হারাম উপার্জন সুতরাং যেহেতু আল্লাহ রসুল আসলাম তাদেরকে অভিষাপ করেছেন তারা হচ্ছে অভিশপ্ত যারা এরকম করে আর অভিশপ্ত আ কেলার রিবা যারা সুদ খায় ও কেলাহ এবং সুদ দেয় সেও অভিশপ্ত ও লসাউর আর যে মূর্তি বা ছবি নির্মাণ করে তারাও হচ্ছে অভিশপ্ত সাঈদ ইবনে আবিল হাসান কালাকুন্ত ইন্দা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা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 আমি হচ্ছে শিল্পী আমি একজন শিল্পী এখন আমি কি করতে পারি আমার জন্য কি এই কাজ জায়েজ বলছেন আমি আল্লাহ রসুলের কাছে যা শুনেছি তাই বলবো সেটা হচ্ছে যে ব্যক্তি কোনো মূর্তি বানাবে বা ছবি বানাবে আল্লাহ তালা তাকে আজাব দেবেন এবং সেই আজাবে কি হবে হাত্তা ইউনফা কাফি হার তাকে বাধ্য করা হবে যে এর মধ্যে তুমি জান দাও রোহ ফোঁকো ওয়ালাই সাবিন আছে তাতে জান দিতে পারবে না কোথায় পারবে না দুনিয়াতে পারবে আর না হলুদ হয়ে গেলা তোমার ধ্বংস হোক ইন আবাইতা তুমি যদি নাই মানতে চাও ইন তসনা ফা যদি একান্তই তুমি শিল্পী হয়ে থাকতে চাও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 যে সেই যুগের মূর্তি তো একদম করব ইনশাল দিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 এবং কল্যাণ দান করবেন যে ব্যক্তি দাও কৃতজ্ঞতা অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ আবার আপনাদের সামনে বিরতির পরে বাকি আলোচনা পূর্ণ করছি আর তা হলো মূর্তি ব্যবসা তৈরি করা প্রস্তুত করা বা ছবি আঁকা ইত্যাদি যারা স্বর্ণকার নিয়ে।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 এমনও প্রেমিক প্রেমিকা আসবে তারা পাশে পাশে বসে ছবি তুলতে চাইবে তখন কী করবেন জায়জা না জায়জ এই ক্ষেত্রে এটা না যায়জের পর্যায়ে ভুগতে হবে সুতরাং এই জিনিসের মাধ্যমে যে আপনি হালাল কামাতে পারবেন বা হালাল কামায়ের মাধ্যমে আপনি রুজি রোজগার করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই এইভাবেই সিনেমা বা ভিডিও হল খোলা নংরা ফিল্মের ব্যবসা করা তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া ইত্যাদিও বৈধ নয় যেহেতু অধিকাংশ ক্ষেত্রে সবের মাধ্যমে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 দাম নিয়ে খেতে পারেন হারামে সহযোগিতা করা হচ্ছে তারপর আপনি ব্লুটুথ রেখেছেন আপনার ল্যাপটপে ব্লুটুথ আছে কে এলো বল আপনার রিংটং ভরে দেন রিংটনে আপনি কি চান না আমি অমক গান চাই কিংবা অমক মিউজিক চাই তখন যদি বলেন যে আমি সমস্যা কী আমি ভরে দিলাম আমি তো ব্যবহার করবো না আমি টাকাটা নিলাম কিন্তু টাকাটা নিলাম কার বিনিময়ে সুতরাং এটা কি হালাল হবে না এটা হালাল হবে না তেমনি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 তার জন্য উপায় বের করে দেবেন আপনি আল্লাহকে ভয় করে দেখুন আল্লাহকে ভয় করে কোনো হারাম কাজে আপনি সহযোগিতা করবেন না হারাম কাজে সহযোগিতা করে ব্যবসা করবেন না কোনো হারামের ব্যবসা করবেন না আল্লাহ আল্লাহতালা হালালের পথ আপনার জন্য সহজ করে দেবেন এই বারবার বলছি যে হালাল হারামে ইসলাম এমন একটা জিনিস খুব পরিচ্ছন্ন তার মধ্যে কোনো অস্বচ্ছতা নেই সবই স্পষ্ট তার হালাল স্পষ্ট তার হারাম স্পষ্ট আর যার মাঝে সন্দেহ আছে সেইটা হচ্ছে অস্পষ্ট তবু মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি সন্দিহান জিনিসে পড়বে ফাকাদ ওয়াকা আফিল হারাম মানে ওয়াকা আফিল হারাম যে ব্যক্তি সন্দিহানে হারামে পড়বে কারণ যেমন গরু ছাগল যদি আপনি সবুজ ফসলের ধারে চরান। আপনি বলছেন তো আমি সাইডে চরাচ্ছি সমস্যা নেই কিন্তু হঠাৎ করে ওই গরু ছাগল আপনার ফসলের নেমে যেতে পারে আর ফসলে নেমে গেলে আপনি বুঝতেই পারছেন আপনি ভাবছেন হারাম না হালাল হারাম না হালাল ঠিক আছে যদি হালাল হলো তাহলে তো বেঁচে গেল যদি হারাম হয় এই জন্য সাবধানতা পূর্ব সাবধানতা হলো এই যে আপনি এই শ্রেণীর ব্যবসা করবেন না যাতে সন্দেহ আছে যদি বলেন আমার কাছে অস্পষ্ট এটা হারাম কিনা হারামের দলিল দেন এই সেই তাহলে আপনি সন্দেহ হলেও সেটা সন্দিগ্ধ হলেও আপনি তা বর্জন করবেন কারণ যে ব্যক্তি সন্দেহে পতিত হয় রসুল্লাহ সাল্লাহ বলছেন সে হারামে পতিত হয়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 রোজগারের জন্য অনুসন্ধান করি আর যদি আল্লাহর ভয় রেখে আমরা হালাল রুজি অনুসন্ধান করি তাহলে আল্লাহ আমাদের পথ সহজ করে দেবেন ইনশা আল্লাহ যদি আমরা আল্লাহ হবে তার মানে যে যদি তোমরা পক্ষে ভালোভাবে আল্লাহর উপরে ভরসা করো তাহলে তোমরা সেইভাবে রুজি পাবে যেভাবে পাখি বেলায় খালি পেটে তাকদু খেমাহান বেরিয়ে যায় বেরিয়ে যেতে হবে কিন্তু চেষ্টা করতে হবে আপনি পাকি হয়ে বাসাতে বসে থাকবেন আর রুজিয়ে আসবে তা নাগদু খেমাহান খালি পেটে বের হয়ে যায় তারু হবে তা না পেটে বাসায় ফেরে সুতরাং আল্লাহর ওপরে ভরসা রাখুন এবং হালাল রুজিয়ে অনুসন্ধানে চেষ্টা করুন হারাম সমস্ত বর্জন করুন এগুলো করা ফতোয়া এই সেই বলে আপনি খবরদার অবজ্ঞা উনিহা প্রকাশ করবেন না প্রদর্শন করবেন না আল্লাহর কাছে হিসাব বড় কঠিন সে কাজ করার মধ্যে কোন মূর্তি বা অন্য কোনো জিনিস তার সামনে আছে সেটাকে সে সৌন্দর্য করে সে মূর্তি বানায় না গো সেক্ষেত্রে তাকে সেই সৌন্দর্য করার পরে সে পয়সা যেটা পায় সে পয়সাটা নেওয়া তার জন্য যদি কাপড় চোপড় পরে তো মূর্তি বানানোর স্বামী এটা এক প্রকার বানানো সুতরাং তার সেই কামাই বৈধ নাই তার কামাই বৈধ নয় যেমন আপনারা দেখেছেন পুতুল একজন বানাচ্ছে রবার দিতে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 আসসালামু আলাইকুম আপনি আপনার বক্তৃতায় বললেন যে যারা মূর্তি বা ছবি আঁকে তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে তা আমি একজন দেন আমাদের স্কুল কলেজ থেকে যে ছবি আঁকতে দেওয়া হয় অনেক জীবজন্তুর বা অনেক কবির ছবি আঁকতে দেওয়া হয় সেই ছবি আঁকাকে যাবে আর যদি না যায় তো ওই প্র্যাকটিক্যালে ফেলও করিয়ে দেয় তো সেই ক্ষেত্রে কি করা যায় দেখেন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 আপনি যে কোর্স নিয়ে পড়ছেন সেই কোর্সে যদি এরকম থাকে তাহলে পরে যদি কেউ নিরুপায় হয় করতে বাধ্য হয় তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে ধরবেন না পথ খোলা আছে আর দারুরা তুবিহুল মাহদুরা এই একটা একটা কায়দা আছে যে যখন কোনো এমন এক পর্যায়ে পড় গেলেন যেখানে কোনো উপায় নেই তখন আপনার যেটা হারাম সেটা কি হয়ে যায় বৈধ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনছি যা বলছি তার উপরে যেন আমরা আমল করতে পারি যেহেতু আমল করাটাই হচ্ছে বড় কঠিন আল্লাহ মামিন ও নবীন মহম্মলি ওাহব আজমিন আসসালামক বরহমতলি ববরক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 एक सहाजे हाथ मानस हसी फोटाते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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিআরএস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলফ্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপি রোড বর্মিনغهাম ইউকে পোস্ট কোড বি15 28 শর্ট কোড 300083 করুন আমি জানা দিবি আপনারা দেখছেন